السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغسره ونؤمن به ونتوكل عليه.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 وأشهد أن سيدنا محمداً عفده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعض فاعوذ بالله من الشيطان الرجيم بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَضَعَ الْكِتَابَ فَتَرَ عَلَى الْمُجْرِمِينَ مُصْطَفِّينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وجدوا ما عملوا حاضرا. ولا يظلم ربك احدا. صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم. ونحن على ذلك فمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মেহতারাম হজরাতাম ও দিগার মুসুলান আলব আল্লাহ সুবাহ আর মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার নেয় রব মাসের এই শেষ জুমাতেও আসার তাও ফিক করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা আখেরাত সম্পর্কে আলোচনা পেশ করছিলাম হাসর জান্নাত জাহান্নাম এ বিষয়গুলোকে নিয়ে কারণ একজন মমিনের ইমান ততক্ষণ পর্যন্ত পূর্ণ হবে না जत से आखिरतर जान नाम ये सब विषय विश्वास ना, जान्ना, ना करण एक लोक ईमानदार होती पर एकदि रमजान प्रस्तुतर एकदि इमान এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে জানার জন্যই আলোচনা পেশ করা হচ্ছিল আজকে আমরা সে বিষয়ের কিছু আলোচনা পেশ করবেন ময়দানের যে চিত্র তুলে ধরেছেন তার মধ্যে আরো কিছু আয়াত রয়েছে फ्तदाउ जरा जालिम जरा पापी गुनाहगार जरा कैमर मठे जख भय शस्तिलब्धि कर तक जदि त गोटा पृथ्वी एवं ये जाछ आ परमाण आओ देवा सबगुला परकाले शास्त्रि थ मुक्ति पवारेष्टा करत কোরআনুল করিমে সুরায় জুমার এর আটচল্লিশ সাতচল্লিশ নামাতে বলা হয়েছে হাসরের ময়দানে যখন পাপিষ্ঠ লোকদেরকে আমল নামা দেওয়া হবে যারা পাপি এদের আমল নামা আসবে পিছন দিক থেকে বাম হাতে কোরআনুল করিম বলছে মন ও তিয়াকিতাবাহু বিশিমা লিহি যেই লোকগুলোকে তাদের কিতাব তাদের আমল নামা বাম হাতে দেওয়া হল ইয়ালিয়া তারা বলবে হায় আফসোস যদি আমার এই কিতাবটা না দেওয়া হতো। হতাম আদ্রি হিসাবিয়া আমার হিসাব নিকাশ আমি যদি না জানতাম তাহলে কতটা ভালো ছিল আননি মালিয়া। সুলতান ইয়া হায় আমার বিচারটা যদি আগি শেষ হয়ে যেত আজকে আমার কোন মাল আমার কোন ক্ষমতা কাজে আসছে না এর মধ্যেই আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে ওকে ধরো গলায় বেড়ি লাগিয়ে দাও গরুর যেমন গলায় রসি লাগিয়ে দেওয়া হয় এরকম গলায় বেড়ি পরিয়ে দাও সোম্মুক এরপরে ওদেরকে জাহান নামে নিক্ষেপ করো সোম্মা ফি সিলসিলা তিন এরপরে সত্তর গজ লম্বা শিকলের মধ্যে তাদেরকে বেঁধে ফেল আল্লাহর হুকুম হওয়া মাত্র আদি দেখা যায় যে সত্তর হাজার তার উপর ঝাঁপিয়ে পড়বে এবং তাকে শিকলাবদ্ধ করে জাহান নামে নিক্ষেপ করবে সেই সময় এই জালেমগুলো জাহান্নামি গুলো চেষ্টা করবে তার নিজের ভাই নিজের ছেলে নিজের মেয়ে নিজের এমন কি দুনিয়ার সবকিছু দিয়েও যদি তারা নাজাত পেতে পারত সেই চেষ্টাও করত আল্লাহ তারা বলছেন কাল্লাহা লজা নাজ কক্ষ না তা কখনোই হবে না ইন্ই জাহান্নামের আগুন হচ্ছে ললিহান শিখা আগুন ভুনা করে নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত ভয়াবহ আল্লাহ হাবিব ফরমান এই সাধারণ আগুনকে সত্তর বছর পর্য এক হাজার বছর পর্যন্ত প্রজ্জ্বলিত করা হয়েছে হাত্তা এহমারাত তারপরে তার রং লাল হয়ে যায় সোম্মা আলৈহা আলফা সানাতিন। এরপরে আবার সে জাহান নামের আগুনকে এক হাজার বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে হাত্তা এরপরে এটা সাদা হয়ে গেছে সুম্মা ও পিদা এরপরে এটাকে আরো এক হাজার বছর পর্যন্ত তাপ দেওয়া হয় হাত ইস এরপরে তার রং কালো হয়ে যায় ফাহিয়া সাউদা ও মুজলিমা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে এটা কালো এবং অন্ধকার হাদিস আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম আরো এর সাত করেন জাহান নামের সবচেয়ে কম আজাব যাকে দেওয়া হবে কপ শাস্তি যাকে দেওয়া হবে মাল্লাহ না নারিন, যার পায়ে দুটো জুতা পরিধান করে দেওয়া হবে জুতা বলতে নিচে যেগুলো স্যান্ডেল থাকে এগুলো যার নিচে স্যান্ডেল থাকবে উপরে দুটো ফিতা থাকবে শুধুমাত্র মাইনা হুমাওয়ামা দেমা গুহ কামা ইয়াগলী মির্জালুমায় এর তাপে একটা ড্যাগে যেরকম পানি টকবক করে ফুটতে থাকে এরকম তার মাথার গিলুপ গুলো করে ফুটতে থাকবে সে মনে করবে আন্না হাদান সে মনে করবে তার চেয়ে ভয়াবহ শাস্তি আর কেউ পাচ্ছে না অথচ জাহান নামের সবচেয়ে শাস্তি তাকেই কম দেওয়া হচ্ছে বোহারি মুসলিমের হাদিস এমনি ভাবে কোরআনুল কারিমের সুরায় কাহাফের উনপঞ্চাশ নাম্বাতে বলা হয়েছে পাপিদের সামনে আমলনামা যখন খুলে দেওয়া হবে তুমি তাদেরকে দেখবে তারা ভীত অবস্থা আছে পাপিরা ভীত অবস্থায় আছে যে এর ভিতরে যা কিছু আছে ওয়া কো লোনা এবং তারা বলবে ইয়া ওই ল হায় আমাদের আফসোস আমাদের দুর্ভাগ্য আমি যত গুণা করেছি সবগুলোকে আবদ্ধ করা হয়েছে লিপিবদ্ধ করা হয়েছে জীবনে যা কিছু করেছে সবগুলো সেখানে উপস্থিত পাবে তোমার রব কার ওপর জুলুম করবেন না এইভাবে সবগুলো আমল নামায় লেখা থাকবে এরপরে হয়তো কেউ কেউ বলবে যে আল্লাহ এই অনেকগুলো গুণা আছে যেগুলো আমি করি নাই তখনই আল্লাহানুবহান তার মুখ বন্ধ করে দিবেন এবং হাতে কথা বলবে পায়ে সাক্ষী দিবে সুরাইয়াসিনে বলা আছে বলবে তারা যা উপার্জন করেছিল এর মধ্যে হিসাব নিকাশ সব কিছুই চলবে হাদিসে বলা আছে বনি আদমের দুই কদম जिन सम्पर्शन ना कर उत्तर से ना दीमा बीवन देवा से क्या व्ययाही फीमा अबलाहु तरह जौवन देवा जौबने ता शक्ति बाहुर शक्ति शक्ति देय सम्पर्सार्जन करये हालाल भाव व्यय करलो ना हराम भाय करलो हराम भार्जन करलो ना हालाल उपार्जन करलो सब गो जिज्ञास যা জেনেছিল তারপরে কতটুকু আমল করেছিল কেবল জানলো আমল করলো না এক কান দিয়ে ঢুকলো আর এক কান দিয়ে বের হয়ে চলে গেল আল্লাহ তারা এটাও জিজ্ঞেস করল ওয়ানিহি মাদা আমিলা ফিমা আলিমা সে যা জানলো তার কি আমল করলো এভাবে হিসাব নাও হবে হজরত আনাস আনহু থেকে বর্ণিত रसुल्लाह सल्लाह आलिम के हिसाब से हिसाब निकाश दीते सकल के हिसाब दीते आल्लासूल सल अल्लम अर्थात आल्ला सामने पेश करा तर आमल नामा देखे छाड़ दे गुणे नहमे लोकता चिंता कर सारा जीवन करा क्या हमारे अबादतर गुण ही तो बदौलते सुबह फेर के जहान नाम आशपाशे घर जहां पांच शत बच्चर रास्ता दूरे अवस्था तरह तृष्णा गरमे जा पानी पानी, पानी चित्कार करते थे एक जो फेरस्ता दिए पानी नहीं जा पानी देखे चित्कार मार्गे ফেরেসটা বলবেন যে বিনিময় দিতে হবে এটা দুনিয়া না পানির যত পাইলে তত ব্যয় করলে কি পরিমাণ বিনিময় চাও দুনিয়াতে যেই পরিমাণ ন্যাক আমল করেছ এই সব ন্যাক আমল দিলে তারপর এটা দেওয়া যাবে লোকটা পানির তৃষ্ণায় এত কাতর হয়ে যাবে বলবে যে ঠিক আছে পানি দাও তোমাকে ন্যাক আমল সব দিয়ে দেওয়া হল আল্লাহ সুবাহ বান্দাকে ডাকবেন এক গিলাস পানির যদি এই মূল্য হয় দুনিয়াতে কত গিলাস পানি পান করেছো। কতটা আপেল কমলা আঙ্গুর বেদানা তরবুজরব আর কত চাল ডাল মুরগি গরু ছাগল খেয়েছো সবগুলো হিসাব পেশ করছেন যেই লোকদেরকে সামনের থেকে ডান হাতে আমল নামা দেওয়া হবে এই লোকগুলোকে ওরকম মুনা কাসা করা হবে না জিজ্ঞাসাবাদ করা হবে না ফা তাদেরকে সহজ হিসাব নেওয়া হবে আল্লাহ হাবিব ফেলেন সেই হিসাবটা কি সেই হিসাবটা হলো দা লিকাল আরজু আল্লাহর সামনে পেশ করা হবে আর তাকে বলা হবে যাও তোমার হিসাব হয়ে গেছে আল্লাহ রসুল সালিয়াস্লাম সাহবায়ামদের জিজ্ঞেস করলেন বললেন মাল্লাদি টাকা পয়সা অর্থ সম্পদ নেই সেই তো গরিব বলি আমরা তাকে গরিব বলি আল্লাহ রসুল সাল আলাই বললেন আল মুফলি সুমিন উম্মতি আমার উন্মতের মধ্যে গরিব হচ্ছে ওই সমস্ত লোকেরা ইয়াতি যে লোকটা হজ জাকাত দান খয়রাতের পাহাড় পরিমাণ আবাদতের সব নিয়ে উঠবে অনেক সবের মালিক দান সৎকা সবকিছুই করেছে এর এরপরে শুরু হবে ওয়াতি তাদের সাতা মাহাদা তার কাছে অনেক লোকেরা আবেদন নিয়ে আসবে কেউ বলবে সে আমাকে গালি দিয়েছে আল্লাহ নেকের থেকে নিয়ে নাও অকাজাফা হাজা একজনকে মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা তহমাদ দিয়েছে মিথ্যা বদনাম করেছে এই লোকটা এই করে সেই করে এরকম বহু লোক আছে বহু লোক যারা বদনাম করে এই করে সেই করে এরকম যারা মিথ্যা তহমাদ দেয় তাদের বাবা উচিতকে আমাদের মাঠে এই লোকগুলোর সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন একজন সম্পর্কে মিথ্যা অপবাদ দিত কামতের মাঠে আল্লাহ রাবুল আলমেনের সামনে এই দান খয়রা সৎকা সব করেছিল এই লোকটা যখন উঠবে বলা হবে যে ওকে তার আমল থেকে বিনিময় দিয়ে দাও অপবাদ দিয়েছিল তার বিনিময় দিয়ে দাও ও মালা হাজা একজনের মাল অন্যায় ভাবে বক্ষণ করেছে তার বিনিময় দিয়ে দাও নাকের তারা বিনিময় দিতে থাকবে এক পর্যায়ে তার নেক আমল শেষ হয়ে যাবে হাসান যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে অথচ তার পাওনা দার এখন পর্যন্ত শেষ হয় নাই আবেদন এখনো রয়ে গেছে আল্লাহ সুবাহা তখন এবারে তার ন্যাক তো আর নেই ওদের গুনাগুলো এর মাথায় চাপিয়ে দিতে বলবেন ওখেজামিন্নার এই ব্যক্তির উপরে অন্য লোকদের সেই গুনাগুলোকে চাপিয়ে দেওয়া হবে এবং শেষ পর্যন্ত সে জাহান নামে নিক্ষেপিত হবে মুসলিম শিবের হাদিস। এভাবেই দেখা যায় আল্লাহ রসুল সাল আলি ওসালাম সাবধান করেছেন কোরআনের একটা আয়াতে বলা হয়েছে জাহান্নামী লোকেরা যখন পানি চাবে তখন জাহান্নামী লোকদের আগুনে জলার কারণে রক্ত পুজ যে প্রবাহিত হবে এগুলো তাদেরকে পান করতে দেওয়া হবে তারা ঘোট ঘোট করে পান করবে এরা মুখের কাছে নিবে যখন মুখের কাছে নিবে সা তার চেহারাটা ভুনা হয়ে যাবে চেহারা গোস্ত গলে গলে পড়তে থাকবে তোরাহি আর এরপরে যখন পান করবে পেটের ভিতরে গিয়ে তারপরে নারী বুড়ি সবকিছু নিয়ে পায়খানারস্তে বেরোতে থাকবে আবার ঠিক হবে আবার অবস্থা চলতে থাকবে কোরআনুল করিম বলছে অশোকানিমা তাদেরকে গরম পানি পান করানো হবে তাদের নারী ভুড়ি সবগুলো কেটে বের হয়ে যাবে গোলে বের হয়ে যাবে বলছেন যদি তারা পানি পান করার জন্য আবেদন করে ইমা ইন কালমুহুলি তাদেরকে পানি পান করতে দেওয়া হবে কালমোহুলি আল কাত্রার মতো আল কাতরা যেরকম এরকম আল কাত্রার মতো গলানো এবং গরম জিনিস তাদেরকে পান করতে দেওয়া হবে তাদের চেহারাগুলোকে গুলোকে ভুনা করে ফেলবে খারাপ সেই পানিও জাহার লোকদের জন্য আল্লাহ যা তৈরি করেছেন দুনিয়ার সবচেয়ে স্বাচ্ছন্দ্য দুনিয়ার সবচেয়ে যে ব্যক্তি আরামে ছিল সেই লোকটাকে কে আমাদের মাঠে হাজির করা হবে এরপরে তাকে জাহান নামে একটা চুবান দিয়ে বের করা হবে নারে তাকে একটু প্রবেশ করে আবার বের করে আনা হবে সুম্মাইলু এরপরে জিজ্ঞেস করা হবে ইয়া আদাম হাল রাখাই তুমি কি জীবনে কখনো আরামে ছিলে হালমাররা বেকার जीवने कूखे मुहूर्त अतिक्रम करना अपर दिखे दुनिया सब चेक्ति कष्ट दुनिया चले गान पड़े আল্লাহ তারা আবার বের করবেন তাকে জিজ্ঞেস করবেন একবার তাকে ঢুকানো হবে এরপরে বের করে আনা হবে জিজ্ঞেস করা হবে তুমি কি কখনো কষ্ট দেখেছো। হালমার রবিকে আমি সিদ্ধাতীন কত্তু তোমার জীবনে কখনো কি কঠিন মুহূর্ত অতিক্রম করেছে না আল্লাহ কখন আমি কষ্ট অনুভব করি নাই আমার জীবনে কখনো কঠিন মুহূর্ত অতিক্রম করে নাই ওই তো আমি সামনে এই লোকগুলো বলবে যারা জান্নাতে একবার যাবে জান্নাদের কত নামত রাসুল্লাহ সাল আলিয়া সেজন্যই কোরআনুল করিমের আয়াত একদিকে জাহান নামের আজাদ আলোচনা করেছেন আর একদিকে আল্লাহ রসুলের কথা আলোচনা করেছেন জান্নাতের আলোচনাও করা হয় আল্লাহ রসুল সাল সালাম কোরআনুল করিম করে বললেন যারা আল্লাহকে ভয় করেছে তাকুয়া অর্জন করেছে আল্লাহ রাব্বুর আলমিন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন দলে দলে যখন তারা জান্নাতের কাছে আসবে তাদের সম্মানে জান্নাতের দরজা আগের থেকেই খুলে রাখা হবে এবং জান্নাতের যারা দারোয়ান থাকবে তারা বলবে সালাম আলাইকুম তোমাদের প্রতি সালাম তোমরা ধন্য হও ফাদুলুহা খীন তোমরা এখানে চিরস্থায়ী থাকার জন্য প্রবেশ করো অপরদিকে জাহান নামীদেরকে যখন নিয়ে যাওয়া হবে জাহান নামের দারওয়ানরা বলবেন্লা কফারু ইহান যখন তাদেরকে দলে দলে বেঁধে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তাঈদা জাউহা যখন তারা জাহান নামের দরজার সামনে আসবে তাদের জন্য ফুতিহাত আবু আবুহা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে বলবেন জিজ্ঞেস করবেন আলামিয়তিকুম নদীর আলামিয়তিক তোমাদের কাছে কি রসুল রাখেন নাই তোমাদের থেকে যারা তোমাদের কাছে এবং তোমাদেরকে এইরকম একটা দিন তোমাদের সামনে আসবে সে সম্পর্কে সাবধান করেছিল এমনকি কোনো ব্যক্তি তোমাদের কাছে আসে নাই লু বালা তারা বলবে হা এসেছিল আমরা হাতেমবাগ মস্তিদে বসেও শুনেছিলাম এই জাহান নামের পরিস্থিতি আলোচনা করা আছে আল্লাহ সব তার একদিকে জান্নাতিদের জন্য এবং নামত রেখেছেন আর জাহান্নামীদের জন্য এটা এভাবে কঠিন অবস্থা শুরু হবে জান্নাতিদের জন্য অনেকগুলো দরজা থাকবে জান্নাতের এক এক জনের জন্য এক একটা দরজা থাকবে হাদিজ শাল্লাহ রসুলাম বলেছেন দোহি আমিন বাবির সালাত যে ব্যক্তি সালাত ঠিক মতো দায় করতো তাকে সালাতের দরজা দিয়ে ডাকা হবে বাবিল জিহাদে আর যেই ব্যক্তি জেহাদ করত মুজাহিদ ছিল তাকে জিহাদের দরজা দিয়ে সিয়ামে আর যেই ব্যক্তি রোজাদার রোজা রাখতো দোহ আমিন বাবির রাইয়ান তাকে বাবুর রাইয়ান দিয়ে ডাকা হবে অমান কান আমিন আলি সদাকাতে আর যেই ব্যক্তি সদাকা করত দোহি আমিন বাবির সদাকাতে তাকে এমন কোন ব্যক্তি কি হবে যাকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে এমন কোন ব্যক্তি কি হবে যেই ব্যক্তিকে জান্নাতের সব দরজা দিয়ে ডাকা হবে पालानी आशा करीबिकल्ला आलोचना होबू बकर सिद्दिक रजियाल्लाहुर विषय सम्पर्ल्लासूसम आशा करी जानना सब दर्जा दिए तक डाका तर मध्य तुम्हें एकजन যারা প্রতিযোগিতায় অগ্রগামী দিনী প্রতিযোগিতায় ন্যাক আমলের প্রতিযোগিতায় যারা অগ্রগামী তারা তো আগেই অগ্রগামী জান্নাতে চলে যাবে ওলা তারা হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জনকারী নৈকট্য প্রাপ্তা নাইম তারা থাকবেন এমতপূর্ণ জান্নাত সমূহে সুল্লাতুমিনাল আব্বালিন আবার সুল্লাতুম করিল মিনাল আখিরিন বহু সংখ্যকভাবে পূর্ববর্তীদের মধ্য এবং অল্প সংখ্যক হতে পরবর্তী লোকদের মধ্য স্বর্ণ খচিত আসনে তারা বসে থাকবে তারা আসনে হেলান দিয়ে বসবে পরস্পর মুখোমুখি হয়ে তাদের সেবায় ঘোরাফেরা করবে চির কিশোররা চির কিশোর তাদের সামনে ঘোরাফেরা করবে বি আকুয়াবিনা কাসিমিন কি নিয়ে ঘোরাফেরা করবে পানপাত্র। পূজা ও প্রস্রবণ সুরাপূর্ণ পেয়ালা নিয়ে ঘোরাফেরা করবে এমন সুন্দর পানি স্বচ্ছ পরিষ্কার পানি যা ঝরনা থেকে নির্গত হচ্ছে আনহা সেই কোন সময় তাদের জ্ঞান হারাবে না তারা কোনো সময় ক্লান্ত হবে না অফাকে মিম্মা মিমা ইয়ার হুন্ন এবং তারা যেরকম ফল ইচ্ছা সেরকম ফল খাবে ওলাহমিত মিমা হন এবং তারা যেরকম পাখি তারা সেরকম পাখি তারা গোস্ত খাবে লাহমে তৈরিন মিম্মাস্তাহ পাখির গোস্ত খাবে পাখি সামনে উড়বে একটা আসবে ভুনা একটা আসবে ঝোল আর একটা বলবেলনি আমাকে খাও আমাকে খাও এক এক পাখি এক এক রকম আসবে এক পাখি সামনে হাজির হবে আমাকে তুমি খাও রোহি তুমি জান্নাত লালিত পালিত হয়েছি আমি মেস্টু আম্বারের গান লালিত হয়েছি আমি জাফরান খেয়ে লালিত পালিত হয়েছি আল্লাহ কুলনি আমাকে খাও আর অর্ধেক ঘূনা করা অর্ধেক ঝোল কোনটা তোমার পছন্দ তারা যা ইচ্ছা তাই করবে এবং সুন্দর বড় বড় চক্ষু বিশিষ্ট সুন্দরী নারী তাদের সামনে আসবে কামসার ইমুন যারা হবে এমন সুন্দরী আর তাদের ডানপন্থী যারা তারা কথই না সুন্দর ডানপন্থী দুনিয়া তো ডানপন্থের বামপন্থী আল্লাহ তারা বলছেন জান্নাতিদেরকে ডানপন্থী আর জাহান্নদেরকে বলছে বামপন্থী ওয়াস আর ডানপন্থী মা ছা তারা কত না সুন্দর মর্যাদায় থাকবে ফে সিদ্রিম্ম তারা নিচু ডাল বিশিষ্ট খেল তারা তারা সুন্দর সুন্দর কুল বড়ই দেখতে পাবে লাম দিন এবং ছড়া সাজানো সাজানো এবং কলা থাকবে এবং স্বচ্ছ পরিষ্কার পানি অফা কে আতিন এবং অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ফল লা কখনো শেষ হবে না আবার কখনো নিষিদ্ধ করা হবে না অফর সিম্মার এবং উচ্চ উঁচু বিছানা থাকবে ইন্না আংসা না হুন্না হিংসা এক একটা বিছানায় সুন্দরে সুন্দরী নারী থাকবে তাদেরকে আমি বিশেষ পদ্ধতিতে তৈরি করেছি আবকরান আমি তাদেরকে করে সৃষ্টি করেছি তারা সব সময় কুমারী থাকবে আত্রাবান তারা সহাগিনী হবে আত্রাবান সমবয়স্ক হবে আসহাবলিয়াম ডানপন্থীদের জন্য তাদেরকে দেওয়া হবে বামপন্থীদের জন্য নয় মিনাল সুল্লা মিনাল আব্বালিন আগের লোকদের থেকেও কিছু লোকেরা এই নিয়ামত পাবে আবার পরবর্তী লোকদের জান্নাতে যখন মানুষরা ঘুরতে যাবে সেখানে জান্নাতের যে নদীগুলো থাকবে নদীর পারে এক একটা মুতির মধ্যে দেখবে এক একটা বিল্ডিং তোলু হাসি মিরান তার দৈর্গ হবে ষাট মাইল পর্যন্ত লিল মোমিনদের জন্য সেখানেও সুন্দরী স্ত্রীদের ব্যবস্থা রয়েছে এরকম সুন্দর সুন্দর বয়ান দিয়ে আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াম জান্নাত সম্পর্কে উদ্বুদ্ধ করেছেন জান্নাত দেওয়া হবে একটা জানের মধ্যে হবে যার সব বর্তন গুলো চূপা দিয়ে তৈরি ও জান্নাত হুমা মাফি হিমা আর দুটো জান্নাত যার মধ্যে তার সবগুলো शुदुम्रल्लाबरिया चादर थको पर्दा थकबिना आल्ला के देखते पा जा भावे একজন আরোহী দ্রুতগামী ঘোড়ায় সবার হয়ে শত শত বছর পর্যন্ত সফর করলেও একটা সেই গাছের ছায়া শেষ করতে পারবে না প্রতি জুমাতে মানুষেরা সেই বাগানে যাবে দূর দরাজ থেকে জুমাবর্তে পড়তে যেমন মসজিদে আসে এরকম প্রতি জুমার দিনে সেখানে গিয়ে সবাই বাজারে একত্রিত হবে এবং কাপড়ে লাগবে জামাল এতে তাদের সৌন্দর্য এবং তাদের রূপ আরো বৃদ্ধি পাবে ইম এরপরে যখন তারা ঘরে ফিরে যাবে তাদের জান্নাতে ফিরে যাবে সৌন্দর্য তো অনেকটা বেড়ে গিয়েছে আমাদের থেকে তুমি আলাদা হয়ে যাওয়ার পরে বাজারে চলে যাওয়ার পরে তোমার সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে জান্নাতিরা আবার ফিরে এসে বলবে নহর গুলো কিরকম স্বচ্ছ পানির সেখানে ঝর্না প্রবাহিত থাকবে ওয়ানহার উম্মিন লমিয়া তগাইয়ের তো আমহু আবার কিছু নহর থাকবে দুধের পিওর দুধ স্বচ্ছ দুধ আবার স্বচ্ছ পরিশোধিত মধুর নহর থাকবে সেখানে তারা যা কিছু ফল ফলা চাপে পাবে ফেরাত এবং আল্লাহর পক্ষ থেকে মাকবে এরকম ভাবে আল্লাহ রসুল সাল্লাম জান্নাতের হউর দিয়ে বয়ান দিয়েছেন জান্নাতে হউর থাকবে তারা আনত নয়নাতরণী গণ থাকবেন যেন তারা সুরক্ষিত ডিম সুরক্ষিত ডিম যেমন স্বচ্ছ পরিষ্কার থাকে এরকম তারাও এরকম স্বচ্ছ পরিষ্কার থাকবে এবং তাদের অবস্থা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বয়ান করেছেন যে তারা লায়ত ফুলু না থুতু নিক্ষেপ করবে না তারা পেশাব পায়খানা করবে না আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম एरनाते हुए यच्छ पर थक ताडिर भर हाड्डिर मगज पर देखा जा বলা হচ্ছে যে মগজ দেখে আরো তো ভালো দেখা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সেগুলোকে সুন্দর করে দেওয়া হবে যেমন কাচের ভিতরে গ্লাছের ভিতরে দুনিয়াতে অনেক সুন্দর কারুকর্য করা হয় আল্লাহ সুবাহ হুয়া তালাও সেই জান্নাতি হৌরদের ভিতরে সেরকম সুন্দর কারুকর্য করে তৈরি করে দিবেন যাতে জান্নাতিরা আরাম ভোগ করতে পারে এভাবে সুন্দর সুন্দর বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লাহ সালাম যে মায় শাহাতে খানার দিক থেকে খাদ্যের দিক থেকে পান করার দিক থেকে এবং স্ত্রী ব্যবহার করার দিক থেকে এক একজন জান্নাতি লোককে দুনিয়ার একশো লোকের শক্তি দেওয়া হবে একজন করবে তার চামড়া থেকে ঘাম বের হবে ফুহামাইতে তার পেট খালি হয়ে যাবে সেই ঘাম গুলো সম্পর্কে আল্লাহ রসুলাম বলেছেন সেই ঘামের গেরান হবে মেস কম্বারের চেউ সুগন্ধযুক্ত তাহলে আসমান এবং জমিনের মধ্যবর্তী যত জায়গা সব জায়গা আলোকিত হয়ে যেত বই না হুম রিহান এবং দুনিয়ার সব কিছু সুগন্ধে পরিপূর্ণ হয়ে যেত এবং জান্নাতের হুদের মাথায় যে একটা ওরনা থাকবে সেই ওর নার মূল্য হবে গোটা দুনিয়া এবং দুনিয়া যা কিছু তার চেয়ে অনেক বেশি বোখারি হাদিস আল্লাহ রাসুল সালামের সাজ করেছেন তুমিন খদরা আর একটা হবে জমরা সবুজ রঙের জমরা পাথর দিয়ে মেলাত যার মিলানো হবে মিসক দিয়ে মিসকো দিয়ে হাসবাউহা আল। যার আল্লাহকে দেখতে হবে আরস আল্লাহ তারা সমাসীন থাকবেন আল্লাহকে দেখতে পাবে এই জন্যই এরপরে আল্লাহ রব্বুর আলমিন বলবেন এক একজন হুরদেরকে এক একটা দেওয়ার পরে আল্লাহ বলবেন লাইবানামক একটা হুর আসবে তার বর্ণনা সাদি শরীফে এবং তার মধ্যে মাউল হায়ওয়ান থাকবে জীবন পানি কবালু যদি আল্লাহ রাবুল আলামিন্নাতিদের জন্য এই ফসলা না করতেন যে তারা আর মরবে না তাহলে লাহা তাহলে এই লা হুর তার সৌন্দর্য দেখে মানুষ সব মরে যেত অল হুর এই এবং জানাতের অন্যান্য সমস্ত হুরেরা তার জন্য পাগল হয়ে থাকবে কেমন তৈরি করবে সেটা বলা আছে এক একটা বালাখানার ভিতরে সত্তরটা করে থাকবে কুল্ল সারির ইনসাবনা ফেরাসান আবার প্রত্যেকটা খাটে সত্তর করে বিছানা থাকবে আলাহ কুল্লে ফেরাস ইনসাবনা জারিয়াতান, ইয়াতান প্রত্যেকটা বিছানায় সত্তরটা করে জান্নাতের হুর থাকবে আল্লাহ কুল্লে যার ইয়াবনা হল্লাতান প্রত্যেকটা হুরের গায়ে সত্তরটা করে পোশাক থাকবে আলাহ কুল্লে হল্লাতিন গায়ের প্রত্যেকটা পোশাক আলাদা আলাদা রঙের থাকবে আলাহ কুল্লে হল্লাতিন সাবনা নীব এবং প্রত্যেকটা পোশাকে সত্তর প্রকারের সুগন্ধি আল্লাহ তারা দান করবেন আল্লা সুবাহান ও এত সুন্দর করে তৈরি করেছেন হাদিসে বলা হয়েছে অজান্নাতাল জানাল জান্নাতাইনের দান জান্নাত তাই দান বাগানে ফল একেবারে কাছাকাছি আসবে নহর থাকবে আহলামিনাল আসাল মধুর চেয়ে মিষ্টি আলিয়ানা জবাদ এবং একেবারে মাখনের চেয়ে নরম থাকবে ফলগুলো আর তারপরে বলা বলবণ দুধের চেয়ে স্বচ্ছ লেই সাফি আহমেদুল আজম এবং সেখানের খাদ্যের মধ্যে কোনো হাড্ডি থাকবে না কোনো হাড্ডি ছাড়াই তারা জাননাতে আরামে বসে খাবে এরকম ভাবে এক একটা আঙ্গুরের ছড়া থাকবে এত বড় থাকবে ছড়ার ছায়া হবে না আল্লাহ রসুল সাল আর এভাবে জান্নাতের আরো বয়ান দিয়েছেন আল্লাহ সোবান তারা বলেছেন জান্নাতে একটা বাংলা হবে একটা বাংলা হবে ষাট মাইল লাম্বা যার ভিতরে আল্লাহ এমন হুর রাখবে মধ্যে একটা নহর থাকবে তার মধ্যে একটা শহর থাকবে মার জান পাথর দিয়ে প্রবল পাথর দিয়ে তৈরি তার সত্যুরটা দরজা থাকবে স্মরণ এবং রূপা দিয়ে তৈরি লেহা মিল কোরআন এটা কোরআনের বহনকারী যারা আলেম তাদের জন্য তারা স্পেশাল দান করবেন এমনি ভাবে আল্লাহ সুবাহ হুরদের সম্পর্কে আরো যায় বলেছেন যেতে হয় আল্লাহ রাসুলাম বলেছেন লাসকুমা তারা কখনো অসুস্থ হবে না ওলায় কখনো পেশাব করবে না ওলা কখনো পায়খানা করবে না ওলা ফুলা তারা কখনো থুথু নিক্ষেপ করবে না ولا يتمط ولا يمتحطونا ناقه تما لا ضربنا ان يتهموا ذهب والفضه تادر برتن হবে স্বর্ণ এবাঙ্গ রূপার امشاتهم الذهب তাদের মাথার চিহ্ন হবে স্বর্ণের তৈরি اوقود ما تعمل الملوتو আর তাদের মাথার যে হবে উলুওয়াতু আর اورشهم المسك এবং তাদের হবে মিসক আম্বর আলা خلق رجل واحد على صورت البهيم على صورتين দেহ ছিল সেরকম দেহ তৈরি করা হবে ইন্না হালালিয়া কুলনাফিব জান্নাতিরা সেখানে খাবে পান করবে তারা থুতুনিক্ষেপ করবে না পেশাব করবে না ওলাুন পেশাব পায়খানা করবে না ক আলু ফা বালুত্তম আল্লাহ রসুল সাল্লাহকে জিজ্ঞেস করেন তাহলে খাবারের কি হবে কল আর নিবে এবং ঘামের হবে এক ডেকুরে তার খাবার পুরা শেষ হয়ে যাবে আবার নতুন করে তারা খেতে থাকবে এইভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসসালাম জান্নাতের বয়ান দিলেন এবং শেষ পর্যন্ত জান্নাতিদেরকে আল্লাহ সুবাহ হুয়া তারা জিজ্ঞেস করবেন হে জান্নাতবাসীরা তোমরা এরপরে কি চাবে চাও আল্লাহ সুবাহ আমরা কি চাবো আল্লাহ সুহান হ্যাঁ আমার একটা ওয়াদা রয়েছে তোমাদেরকে দেওয়ার মতো সেই ওয়াদাটা কি আল্লাহ সুবাহানা বলবেন আল্লাহ তালা বলেন আস্তানুল হোসন যাদের তাদের অতিরিক্ত নিয়ামত রয়েছে সেই অতিরিক্ত নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার এত সুন্দর জান্নাত আল্লাহ সুহানদের জন্য তৈরি করে রেখেছেন এই জন্য আমাদের প্রত্যেকটা মোমিনকে এই জান্নাত এবং জাহান নামের প্রতি রাখা এবং সে অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা অত্যন্ত জরুরি মানের জন্য আবশ্যক আল্লাহ সুবহান এটার জন্যই আগ্রহী হওয়া উচিত দুনিয়ার তোমার যে স্ত্রী দুনিয়ার বাড়ি গাড়ি তোমার বাড়ির নারী এই সবগুলো একসময় আছে শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানা তোমাদের জন্য জান্নাতে জেনে আমাদের রেখেছেন তার জন্যই তোমাদের আশাবাদী হওয়া দরকার আগ্রহ থাকা দরকার আল্লাহ সুবাহানহতলা আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি লাভ করার এবং জন্নাত লাভ করার তৌফিক দান করুন আমিন তাল নবী মোহাম্মদ